সাদ ইবনু আবু বক্তা সাজিল্লাহ তাল্লাহ্নতে বর্ণিত নবী সাল্লাহাম তার উভয় মোজার উপর মাসফ করেছেন আবদুল্লাহ ইবনু উমর তার পিতা উমর রাজি আল্লাহ এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেন হ্যাঁ সাদ রাজি আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলহ সাল্লাম হতে কিছু বর্ণনা করলে সে ব্যাপারে আর অন্যকে জিজ্ঞাসা করো